বাংলা মানবতা সমাধান بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي ونصلي على رسوله الكريم أما بعد شفريو درشق ماندولي أمرا جاكات تير بشاية ببهن نو آلو چنا شونه چھی اخونا أمرا جاكات تير بشاية ببهن نو آلو چنا شونه چھی شه بشاية تي هلو زاكات الفطر زاكات الفطر اتاو آره تي عبادت جیتا رمضان المبارك প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেটা আমাদের উপরে ফরজ করেছেন এক মাস সিয়াম পালন করার পরে এক মাস রোজা রাখার পরে আমরা যখন বুঝতে পারলাম যে গরিব দুঃখীদের জঠর জ্বালা বড়ই কঠিন সেই গরিব দুঃখীদের জন্য আল্লাহর তরফ থেকে তার নভীর মাধ্যমে আমাদের উপরে আরেকটি আবাদত ফরজ করা হয়েছে তা হলো জাকাতুল ফিতর জাকাতুল ফিতের ঈদের সালাতের আগে দিতে হয় জাকাতুল ফিতের উদ্দেশ্য সম্পর্কে হাদিসে এসেছে জাকাতুল ফিতের সিয়াম পালনকারী সাইমিনদের জন্য তাদের সিয়ামের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে সেই ত্রুটি বিচ্যুতির কাফারাস্বরূপ আদায় হয় এর দ্বিতীয় উদ্দেশ্য হল গরিব দুঃখীদের জন্য একটি খাদ্যের ব্যবস্থা হয় ঈদের দিনে তাদের মুখে হাসি ফুটানোর জন্য ধনী গরিব সবার পক্ষ থেকে জাকাতুল ফেতের আদায় করা জরুরি জলিল কদর সাহাবি আবদুল্লাবিনী অমর রাজি আল্লাহ তালহু বলেন ফারাদা রসুল্লাহ সাল্লা সালামা জাকাতল ফেতের শাহ আমিন তোয়ামিন ও শাহ আমিন তামারিন ও শাহ আমিন শাহরিন ওসা আমিন জাবিবিন ওসা আমিন আকিতিন রাহুল বুখারি ও মুসলিম শহী ও মুসলিমের বর্ণিত এই হাদিসে আবদুল্লাবিন আমার রাজি আল্লাহ তালানহু বলেন নবী সাল্লাহ আলি আসাল্লাম জাকাতুল ফেতেরকে ফরজ করেছেন নবীও কোনো কিছু ফরজ করতে পারেন আল্লাহ নবীর হাদিস দ্বারাও কোনো কিছু ফরজ হয় আমরা অনেক সময় শুনে থাকি যে আল্লাহরবুল আলমিন যা বলেন সবই ফরোজ আর তার নভি যা বলেন সবই সন্ন্যত আমাদের এই ধারণটা পুরাপুরি ঠিক নয় আল্লাহ রব আলমিন বলছেন রাত্রি যোগে তাহার যত সালাত আদায় করো তাহাজ্যোতের সালাদ উম্মতের জন্য নফল কিন্তু আল্লাহ পাক তাহাজ্যোতের সালাদ আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহর রবুল্লা মিনের নির্দেশ অথচ সেটা নফল হিসাবে গণ্য সেটাকে আমরা ফরজ ধরতে পারছি না অনুরূপভাবে সাদাকাতুল ফিতর নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য ফরজ করেছেন আবদুল্লাবিন আমার রাজি আল্লাহ তালানহু বলেন ফরাদা রসুল্লাহে সাল্লাহ আলী আসাল্লামে জাকাতল ফিতরে তোমিন জাকাতুল ফিতরকে আল্লাহ নবী ফরজ করেছেন এক সা খাদ্যদ্রব্য সা বলতে আরব দেশে পরিমাপের একটি কাঠা জাতীয় বস্তু যেই কাঠা জাতীয় বস্তুতে খাদ্যদ্রব্য পরিমাপ করা হতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম এক সা খাদ্যদ্রব্য শাহ আমিন তো আমিন ওয়াসা আমিন তামারিন এক শা খাদ্যদ্রব্য প্রধান খাদ্য ওসা আমিন তামারিন একশা খেজুর আল্লা রসুল সাল্লা সাল্লাম ফরজ করেছেন ওয়াসা আমিন শাহরিন এক শাহ জব ওসা আমিন জাবিবিন অথবা এক শা কিসমিসমিন আকিতিন অথবা এক শাহ পনির নবী সাল আলি সাল্লাম ফরোজ করেছেন আবদুল্লাবিন অমর রাজি আল্লাহন আরও বলেন ফরাদা রসুল্লাহ আসালাম জাকাত আল ফিতরি আল্ল আবদি ওয়াল হর্রী ওয় ওয়াল ওয়াল মিনাল মুসলিমিন এহাদিসেও বলা হচ্ছে রসুল্লাহ সাল্লাম জাকাতুল ফিতিরকে ফরজ করেছেন আল আব্দি ওয়াল স্বাধীন পরাধীন ওয়াদ ওয়াল নারী পুরুষ ওয়া সগির ওয়াল মিনাল মুসলিমিন মুসলিমদের ছোট বড় সবার উপরে এই জাকাতুল ফেতের নবী সাল্লাহ আলি সাল্লাম ফরজ করে দিয়েছেন এখানে আমরা লক্ষ্য করে দেখি যে এই জাকাতুল ফেতের এমন এক বিষয় যেটা নেশাব হওয়া জরুরি নয় যারা নেশাবের মালিক নন তারাও এই জাকাত আদায় করবেন তাই তো আল্লাহ নবী গোলামের উপরও ফরজ করেছেন গোলাম এমন ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনের মালিকও নয় যে অপরের কাছে নিজের জীবনকে বিকৃত অবস্থায় পেয়েছে এই গোলামের উপরে ছোট বড় নারী পুরুষ সবারই উপরে এমনকি ঈদের সালাতের আগে যেই শিশু জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও এক সা পরিমাণ খাদ্যদ্রব্য ফেতরা হিসাবে আদায় করতে হয় আদিস থেকে বোঝা গেল ছোটো বড়ো सवार पक्ष फेतरा आदाय गोलमर फेतरा तर मुनी आदाय दिवे छोटर फेतरा तर अभिभावक आदाय देबी सल्लाह सल्लम आओ अर्डर दिए मानुषे ईदगाह जा फेतरा आदाय देर जन् हादी के अनेकगुली जिन बोझा गया नबी सल्लाह आल्लम फरज कर जकतुलेतर एक सा खाद्य द्रव्य होते একসার কম ফেতরা দেওয়া হাদিস সম্মত নয় অবশ্যই এক সা পরিমাণ খাদ্যদ্রব্য ফেতরা হিসাবে দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে নবী সাল্লিহাল্লামের জামানায় ফেতরা দেওয়া হতো দিনার দেড়হাম উভয় প্রকার মুদ্রা চালু ছিল এক সা পরিমাণ ফেতরা আদায় করা হতো একসার কম পরিমাণ ফেতরা আদায় করা রসুল সাল্লাসাল্লাম থেকে বর্ণিত সহি সনদে কোনো হাদিস আমরা পাইনি। নি সুতরাং নবী সাল্লাহ আলি আসাল্লামের অনুসরণ করতে হলে খাদ্য খাদ্যদ্রব্য আমাদেরকে ফেতরা হিসাবে আদায় করতে হবে খাদ্য খাদ্যদ্রব্য দিতে হবে এবং সেটা ঈদের সালাতের পূর্বেই আদায় করতে হবে এটা শরীয়ত নির্দেশ অতএব নবী সাল্লাহ আলি আসাল্লামের দেওয়া বিধান অনুযায়ী নবী সাল্ল্লাহ আলসালামের দেওয়া রীতি অনুযায়ী আমরা খাদ্যদ্রব্য দিয়েই ফেতরা দেওয়ার চেষ্টা করব। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের তরিকায় ফেতরা আদায় করলে সেখানে তিন শ্রেণীর মানুষ উপকৃত হয় তিনজন মানুষ উপকার পায় ওই জন্য আল্লাপাক বলেন ওমর ওম আনহু ফো রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো আর যা থেকে রসুল তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাপাক অন্যের মধ্যে বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের আমলকে বরবাদ করে দিও না আল্লাহ এবং তার রসুলের আনুগত্য না করলে মানুষের আমল বরবাদ হয়ে যায় আয়াত থেকে তা বোঝা গেল আমরা পরবর্তীতে যখন এর্তেপায় সুনাতের উপর আলোচনা করবো তখন এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হবে ইনশাল্লাহ তো বলতেছিলাম যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের পদ্ধতিতে ফেতরা আদায় করলে জাকাত উলফিতির আদায় করলে আমরা দেখি যে তিন শ্রেণীর মানুষ উপকৃত হয় অর্থ দিয়ে যদি ফেতরা দেওয়ার চেষ্টা করি জাকাতুল ফেতের আদায় করার চেষ্টা করি তাহলে এক সময় দেখা যাবে এই পথ অনেক জিনিস ঢুকে পড়বে দুঃখজনক হলেও সত্য আমরা নবী সাল্লাহ আলহ আসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী আজকে সেই ফেতরাগুলি দিতে চাচ্ছি না না দেওয়ার কারণে আজকে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে পক্ষান্তরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে তাহলেই যা আমরা যখন জাকাত দিতে যাচ্ছি জাকাত ফরসেছিল মালের মালের জাকাত মাল দিয়ে দেওয়া উচিত ছিল টাকার জাকাত টাকায় দেওয়া উচিত ছিল কিন্তু টাকার জাকাত আমরা টাকায় না দিয়ে সেখানে অনেক সময় দেখা যায় প্রদর্শনী করার জন্য অনেক ধনাঢ্য ব্যক্তি টাকা পয়সা দিয়ে পচা শাড়ি কাপড় লুঙ্গি ইত্যাদি কিনে বা বিভিন্ন দ্রব্যাদি কিনে অথবা গোডাউনে পড়ে থাকা সেই দীর্ঘদিনের পুরাতন মাল সেইগুলি গরিব দুঃখী মানুষকে লাইন ধরিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়ে তারা জাকাত থেকে বাঁচার চেষ্টা করে থাকে ওখানে টাকার জাকাত টাকা দিতে হবে সৎকার আড়াই টাকা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দিবেন তারা তাদের টাকা দিয়ে যা ইচ্ছা তাই কিনবে সেখানে তারা যথাযথভাবে তাদের কাজ আদায় করবে কিন্তু তা না করে আমরা সেখানে তাদের হাতে ওই পচা শাড়ি অথবা পচা লুঙ্গি অথবা পচা কাপড় অথবা ব্যবহারের অযোগ্য কোনো বস্তু তাদের হাতে ধরিয়ে দিলাম যেখানে টাকা দেওয়ার কথা ছিল সেখানে দিলাম মাল আর যেখানে মাল দেওয়ার কথা ছিল সেখানে দিলাম আমরা টাকা যার ফলে দেখা গেল যে এখানেও নবী সাল্লাহ আলি আসাল্লামের আনুগত্য করা হলো না দুই জায়গাতেই नबी सल्लाहलिस्सम आनुगत्यर भाटा पड़ल तो कहे नबी सल्लाह अलिस्सल्लम देवा पदती बात दिए निजे जदि निजस्व मती और गति अनुजाई एगुली कर चेष्टा करी ते कह इतना भाववार विषय आल्लाह रबुल आलमीन बल्ला अनुगत्य करो रसुल्लाम आनुगत्य करो तुम्हारे आम के बर्बाद कर दिओना तोल बर्बाद हो जावन रही है অতএব আমরা নিজেরা নিজেদের বুদ্ধি মাফিক বিবেচনা মাফিক এগুলি না করে বরঞ্চ যেভাবে কোরআন ভিত্তিক এসেছে ওইভাবে আদায় করতে হবে এবং আদায় করা ভালো অনুরূপভাবে জাকাতুল ফেতের ঈদের সালাতের আগেই আদায় করে দেওয়া জরুরি কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা অনেক ক্ষেত্রে এ বিষয়ে বিলম্ব করে থাকি ঈদের দিনে গরিব দুঃখী মানুষ তারাও ধনীদের পাশে এসে বসবে তাদের অভাব পূরণ হবে তাদের খাদ্যের ব্যবস্থা হবে তাদের বন্দোবস্ত আল্লাপাক এইভাবে করবেন এটা আমাদের জন্য একটি করণীয় এবং একটি জরুরি বিষয় ছিল আমাদের সমাজের বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এটা বন্টন হয়ে থাকে জাকাত ফেতরা যা কিছুই আপনি দেন এগুলি আত্মীয় স্বজনের ভিতরে দিলে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দিলে ডবল সব হয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে আত্মীয় স্বজনকে দিলে সাদাকা ওয়াস এক তো সাদাকা হয় এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা হয় আবদুল্লা বিন মা সউদ রাজি আল্লাহ তালাহান হু জালিল সাহাবি ছিলেন সাহাবি আবদুল্লাবিন মা সউদ রাজি আল্লাহ তালাহানহু তিনি অত্যন্ত গরিব ছিলেন এত বড় জালিলুল কাদর সাহাবি তার অভাব অনটনে দিন চলত একদা আবদুল্লা বিন মাসউদ রাজি আল্লাহ তাল্লানুর স্ত্রী তিনি নবী সাল্লাহ আলহিহি হাসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম আমার স্বামী অত্যন্ত গরিব মানুষ আমি কি আমার মালের অর্থ থেকে আমার স্বামীর জন্য কিছু ব্যয় করতে পারবো আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম তা অনুমতি দিয়েছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা একটু পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি ধন্যবাদ প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনারা দেখছেন বিশ টিভি বাংলা শেখ হাসিমাদানি বিভিন্ন সৃষ্টিকে অংলাদেশে বাংলাদেশে টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा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 বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা আলোচনা করতেছিলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিসালামের তরিকায় ফেতরা আদায় করলে সেখানে তিন শ্রেণীর মানুষ উপকৃত হয় তিনজন মানুষ উপকার পায় ওই জন্য পাক বলেন অম্যসুল রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো আর যা থেকে রসুল তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাপাক অন্য এতের মধ্যে বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমলকে বরবাদ করে দিও না আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য না করলে মানুষের আমল বরবাদ হয়ে যায় আয়াত থেকে তা বুঝা গেল আমরা পরবর্তীতে যখন এর্তায় সন্ন্যাতের উপর আলোচনা করবো তখন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 আমরা নবী সাল্লাহ আলহি আসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী আজকে সেই ফেতরাগুলি দিতে চাচ্ছি না না দেওয়ার কারণে আজকে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে পক্ষান্তরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে তাহলে এই যে আমরা যখন জাকাত দিতে যাচ্ছি জাকাত ফরস হয়েছিল মালের মালের জাকাত মাল দিয়ে দেওয়া উচিত ছিল টাকার জাকাত টাকায় দেওয়া উচিত ছিল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 মতি ও গতি অনুযায়ী এগুলি করার চেষ্টা করি তাহলে কেমন হয় এটা একটা ভাববার বিষয় আছে আল্লাহরবুল আলমিন বলেন আল্লাহর আনুগত্য করো এবং রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করো তোমাদের আমলকে বরবাদ করে দিও না তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে অতএব আমরা নিজেরা নিজেদের বুদ্ধি মাফিক বিবেচনা মাফিক এগুলি না করে বরঞ্চ যেভাবে কোরআন ভিত্তিক এসেছে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 এক সাদাকা হয় এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা হয় আবদুল্লা বিন মা সৌদরাজিয়াল্লাহ তালাহানহু জালিল উল কাদর সাহাবি ছিলেন সাহাবি আবদুল্লা বিন মা সউদ রাজি আল্লাহ তিনি অত্যন্ত গরিব ছিলেন এত বড় জালিলুল কাদর সাহাবি তার অভাব অনটনে দিন চলতো। একদা আবদুল্লা বিন মা সৌদ রাজি স্ত্রী তিনি নাবি সাল্লাহ আলিহ সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমার স্বামী অত্যন্ত গরিব মানুষ আমি কি আমার মালের অর্থ থেকে আমার স্বামীর জন্য কিছু ব্যয় করতে পারবো আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম তা অনুমতি দিয়েছিলেন আপনারা আমরা আমাদের নিজেদের অর্থ সম্পদ জাকাত ফেতরা বা সাধারণ দান যা আত্মীয় স্বজন রয়েছে সেই সমস্ত আত্মীয় স্বজনের ভেতরে বন্টন করতে পারলে তাহলে আমাদের প্রত্যেকেই যদি নিজ নিজ আত্মীয় স্বজনের কাছে এই জিনিসগুলি পৌঁছিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে আপন আপন আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের নিজেদের সেই দরিদ্রতাকে কেটে উঠতে পারে তাদের অভাব অনটন পূরণ হতে পারে আমরা জাকাত ফেতরা সাদাকা এগুলি দান করার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে উপযুক্ত পাওনাদারের কাছে সেগুলি পৌঁছিয়ে দেওয়া উচিত অনেক সময় অনেক ধনী মানুষ যারা পেশাদার দাসনাকারী পেশাদার মুসাফের তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় অথচ তাদের অনেক সম্পদ রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের নসিহাত হলে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের মাল বৃদ্ধির জন্য মানুষের কাছে চেয়ে বেড়ায় মানুষের কাছে হাত পাতে মানুষের কাছে সওয়াল করে তাদের ইয়ামাল খেয়ামাতে তাদের মুখে গোস্ত হবে না এটা বড় ভয়াবহ পাপ ভিক্ষা বৃত্তি ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন করেননি পক্ষান্তরে আমাদের করণীয় হল আমরা যারা দেখবো এই সমস্ত মানুষদেরকে তারা আমরা খেয়াল করব। যে তাদের মধ্যে যারা অরিজিনাল প্রকৃত গরিব দুঃখী তাদের প্রতি আমরা বিশেষ খেয়াল রাখব তাদেরকেই আমরা দেওয়ার চেষ্টা করব। মুসলিম জাহানের খলিফা আমার ইবনেল খাত্তা আবরাজি আল্লাহ তালানহু তিনি সর্ব অবস্থায় গরিব মানুষের প্রতি খেয়াল রাখতেন মুসলিম জাহানের খলিফা আমার ইবনিল খত্তা আবরাজি আল্লাহ তালানহুর কাছে এক একসময় পেশাদার সায়ল এসে বললেন আমিরুল মমিনিন আমি অনাহারে রয়েছি আমিরুল মমিনিন তার মাল সামানা তালাশ করে দেখলেন অনেকগুলি রুটি পাওয়া গেল তার মালের মধ্যে মুসলিম জাহানের খলিফা আমিরুল মমিনিন আমার এবিনাল খত্তাব রাজিয়াল্লাহ তালানহু তিনি সেই রুটিগুলিকে জাকাতের উঠকে খাইয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং তাকে বন্দি করে শাস্তি দেওয়ার জন্য বললেন পেশাদার এই সমস্ত যারা সাইল রয়েছে তাদেরকে বন্ধ করার জন্য আমাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রকৃত হকদার যারা তাদের কাছে এই জিনিসগুলি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এতিম দুঃখী বিধবা অসহায় অনাথ যারা এদিকে ওদিকে কাতরাচ্ছে হরান পেরেশান হচ্ছে তাদের অভাব অনটন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে তাদের প্রতি আমাদের হাতকে সম্প্রসারিত করতে হবে তাহলে আমরা সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সুখী সমৃদ্ধি সমাজ গড়ে তোলার আকুল উকাউলি হাজা আস্তাউফিরুল্লাহ আলী আলাইকুম আলসাহুল মুসলিমিন। রহিম আল্লাহা ফিরোকাত দর্শক মন্ডলী কুরআ সন্ন্য ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন আমিন আসসালামুকুম বরহমাতি বারকাত नाम करो जो जकत दिए सम्पद के विशुद्ध कर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 যাদের শাসনের ডা বেজেছে দুনিয়ার গলি গলি जेहेतु कुरानी तरह देखाफाशेदी शुदू पिस क्या ती प्रत बोला खोलाफा राशे दिन প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর দেড় টায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়